আব্দুল্লাহ ইবনু উমর রদাহত আল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সালাম ও উবাই ইবনু কাব আনসারি রদিল্লাহ আল্লাহ সেই খেজুর বাগানের উদ্দেশ্যে রওনা হলেন যেখানে ইবনু সাইয়াদ থাকত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন প্রবেশ করলেন তখন তিনি সতর্কতার সাথে খেজুর শাখার আড়ালে চললেন তিনি চাচ্ছিলেন ইবনু সায়াদ তাকে দেখে ফেলার আগেই তিনি তার কোনো কথা শুনে নেবেন ইবনু সায়াদ তখন চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়েছিল আর গুনগুন বা রাবি বলেছেন গুমগুম ভাবে কিছু বলছিল এ সময় ইবনু সাইয়াদের মা নবী সাল্লাহ আলাইস্লামকে খেজুর শাখার আড়ালে আড়ালে সতর্কতার সঙ্গে আসতে দেখে ইবনু সৈয়াদকে বলল হে সাফ এই চে মুহাম্মদ তখন ইবনু সৈয়াদ চুপ হয়ে গেল আল্লাহ রাসুল সাল্লা আলাইসাল্লাম বললেন সে অর্থাৎ তার মা যদি তাকে নিজের অবস্থায় ছেড়ে দিত তাহলে প্রকাশ পেয়ে যেত